মানবতার সমাধান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 পিচটি বাংলার সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস আমাদের নির্ধারিত গ্রন্থ ইমাম নও বি সংকলিত চল্লিশ হাদিসের গ্রন্থ যে গ্রন্থটি ছোট্ট অথচ ইসলামের আদাব আখলা শিষ্টাচারিতা এবং হালাল হারাম বিষয়ক মূলনীতি সংক্রান্ত একটি গ্রন্থ যে ব্যক্তি এই হাদিসের মর্মবাণী বা এই গ্রন্থগুলি সম্পর্কে বা এই গ্রন্থের দাবি সম্পর্কে জানবে না তার পক্ষে ইসলামের অনেক বিষয় অজানা থেকে যাবে এই গুরুত্বপূর্ণ এই কিতাবের দর্শে আমরা বিগত দর্শে আলোচনা করেছিলাম উনত্রিশতম হাদিস যার শেষাংশ আজকে আমরা আলোচনা করব সেখানে সাহাবি মুখ্য করে সেটা হচ্ছে ইসলাম ওমুদহু আর এর খুঁটি বা এর স্তম্ভ হচ্ছে সনাত ওজির সেনা মিহি আল জিহাদ আর এই ইসলামের সর্বোচ্চ শিখর হচ্ছে জিহাদ ফি সাবি এরপর রসুল্লাহ বললেন এই সবগুলিকে মানে সকল কল্যাণকে নিয়ন্ত্রণ করতে পারে এমন সব বিষয়ের কথা বলবো। নিয়ন্ত্রক কোনটি চাবিকাটি কোনটি সাহাবি মাজ বললেন্লাহ হিয়া আল্লাহ রসুল আপনি বলুন আর বললেন হে আল্লাহর আমরা যে এই জবান তারা যে কথাবার্তা বলি এগুলোর জন্য কি আমরা পাকড়াও হব এগুলির জন্য কি আমাদেরকে ধরা হবে এর জন্য কি আমাদেরকে মুহাজা করা হবে তখন রসুল সাল্লিউসাল্লাম তাকে সামান্য বর্ষনা করে বললেন সন মানুষ জাহান নামে অপূর্মুখী হয়ে ঢুকবে একমাত্র তাদের জামান যা অর্জন করবে এর বিনিময়ে শুধুও দর্শক বৃন্দ এখানে রসুল সাল আরিহিউসাল্লাম সাহাবি মাজকে দৃষ্টি আকর্ষণের জন্য তার মনোনিবেশ যেন গভীরভাবে হয় সেই জন্য রসুল বললেন এলা এখন বেরুক আমি কি তোমাকে বলবো আমি কি তোমাকে সংবাদ দেব তখন সাহাবির মনোযোগ রসুলের প্রতি আকৃষ্ট হলো হওয়ার পর রসুল সাল্লিউসাল্লাম তাকে বললেন জেনে রেখো মূল হচ্ছে ইসলাম আর এই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লসাল্লামের উপর আমরা বলি যে পৃথিবীতে ধর্মসমূহ দুইভাগে বিভক্ত কিছু ধর্ম আছে যেগুলি আসমানি আল্লাহ প্রদত্ত আর কিছু ধর্ম আছে মানবরচিত মানবরচিত ধর্মের কথা আমরা আলোচনায় নিলাম না কেননা মানুষের জ্ঞান কখনো অভ্রান্ত সত্যের উৎস হইতে পারে না মানুষের এই সীমিত জ্ঞান দিয়ে যে ব্যক্তি নিজের সমস্যাই নিজে সমাধান করতে পারে না সে জাতির মুক্তির পথ নির্দেশনা দেবে এটা খুব দুরহ ব্যাপার এবং এটা কাল্পনিক স্বপ্ন বই আর কিছু নয় আল্লাহ কাদরুল কদরত সমস্ত শক্তির আধার তিনিই মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনিই জানেন মানুষের কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ মানুষ আগামীতে কি করবে সে সম্পর্কেও তার জ্ঞান রয়েছে সেই আলোকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার পক্ষ থেকে যে দিন দিয়েছেন যে বিধান দিয়েছেন সেটি হল চূড়ান্ত বিধান এই বিধানসমূহ আবার দুইভাগে বিভক্ত কিছু বিধান যোগিল আল্লাহ রবুল্লা আয়ালমিন আগে দিয়েছেন কিন্তু মানুষ তার মধ্যে বিগড়িয়ে ফেলেছে পরিবর্তন করে ফেলেছে সংযোজন বিয়োজন করে ফেলেছে আল্লাহর ওই বিধানকে যথাযথ থাকতে দেয়নি আল্লাহরুল্লা আলামিন তাদের ওই বিধান ব্যান্ড করে দিয়ে আরেকজন রসুল পাঠাইছেন এইভাবে ইসা আলাইসাল্লাম পর্যন্ত যে সমস্ত কিতাবগুলি আল্লাহ নাদিল করেছিলেন সবগুলিকে আল্লাহরবুল্লাহ আলমিন ব্যান্ড করে দিয়েছেন কিন্তু আমাদের প্রতি বাধ্যতা করে দিয়েছেন আমরা সেগুলির প্রতি ইমান আনবো যেগুলি আল্লাহর কিতাব কিন্তু এর উপরে আমল করা যাবে না চূড়ান্ত ধর্ম হচ্ছে ইসলাম যেটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের মাধ্যমে আল্লাহ রবাহিন আমাদেরকে দিয়েছেন শুধুও দর্শকবৃন্দ অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করার প্রয়োজনীয়তা নেই তার কারণ কি আপনার জন্য কোরআন বিদ্যমান এবং কোরআনই আপনার জন্য জীবনের সকল চলার পথের নির্দেশক আর কোরআনের বাস্তব ব্যাখ্যা হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও সাল্লাম মা আয়সারে জিজ্ঞাসা করা হয়েছিল রসুলের চরিত্র সম্পর্কে তিনি বললেন তুমি কি কোরআন পড়ো না হলো কুহু আল কোরআন রসুলের চরিত্রই হচ্ছে কোরআন আল্লাহর নবী পোড়া কোরআনকে তার বাস্তব জীবনে কিভাবে আমল করে দেখাতে হবে তার জ্বলন্ত সাক্ষী হিসাবে তিনি সব বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন সাল্ল্লা আলিহি ও আল্লাহ আলহি ও আসহাবি ওমান তাবি আহমে আহসানিন ইলাইম আমাবাগ শুধুও দর্শক এ পর্বে আমরা বলবো বলব রসুলসল্লা আলুসাল্লাম সাহাবিকে বলছেন যে ইসলামের একটা অন্যতম খুঁটি হচ্ছে সলাত আচ্ছা বলুন খুঁটি যার উপরে তাবু থাকে চাল থাকে ঘরের খুঁটি যদি না থাকে চাল থাকবে তো রসুল সল্লাহ আলু বোঝাতে চাইলেন যে ইসলামটা টিকে থাকবে সলাাতের উপরে যতক্ষণ পর্যন্ত সলাত কায়ব থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে এজন্য রসুল সোল্লা সাহাবাদেরকে বলেছেন এমন একটা সময় আসবে তোমাদের পরে এমন কিছু রাজা আসবে যাদের অনেক কাজগুলি তোমরা অপছন্দ করবে তখন সাহাবরা বলেন ইয়ারসুল্লাহ তাহলে কি আমরা তাদের বিরুদ্ধে উত্থান করবো রসুল সোল্লা বললেন না যতক্ষণ তারা সলাৎ কায়েব করবে সলাতের বিরুদ্ধে দাঁড়াবে না ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে উত্থান করা যাবে না সলাৎ এমন একটি মৌলিক ভিত্তি যার উপরেই ইসলাম রয়েছে যারা সালাত আদায় করে তারা মুসলিম যারা সালাত আদায় করে না বাজ্যত তো নিজেদেরকে মুসলিম বলে দাবি করল তাদের দাবি অন্তঃসার শূন্য তাদের দাবি মিথ্যা বই আর কিছু নয় শুধুও দর্শক বৃন্দ এরপর রসুল সাল্লাম বললেন যে ওজের ইসলামের সর্বোচ্চ শিখর হচ্ছে জিহাদ এখানে জিহাদ শব্দটি যদি আম ধরি তাহলে সকল প্রকার চেষ্টা ইসলামকে বিজয়ী করার জন্য সকল প্রকার চেষ্টা তার অন্তর্ভুক্ত আর জিহাদের প্রথম শুরু হয় মানুষের নফসের বিরুদ্ধে নফস বা প্রবৃত্তি মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করতে চায় তখন মানুষ মোজাহাদা করে তখন মানুষ সাধনা করে তার প্রবৃত্তি তাকে বাম দিকে ডাকছে তখন তার ইমান ওয়ীন তাকে ডান দিকে ডাকছে এই যে নফ্সের বিরুদ্ধে লড়াই করে হকের উপরে প্রতিষ্ঠিত থাকা শুরু হল তার প্রথম জেহাদ এরপর পরিবার সমাজ সর্বত্র ইসলাম পালন করতে গিয়ে ইসলামের আহ পালন করতে গিয়ে তাকে কঠিন থেকে কঠিনতর সংগ্রামে লিপ্ত হতে হয় এবং সব সবসময় তাকে সজাগ থাকতে হয় এটা তার জেহাদের শ্রেণীবিন্যাস কিন্তু সর্বোচ্চ জিহাদ বলতে জাহাদের সর্বোচ্চ স্তর হচ্ছে আর এই সম্মুখ আল্লাহাকে বলন্দ করার জন্য আলিউসাল তিনি জাহাদের আদেশ পেয়েছিলেন বলছিলেন আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন মানুষের সাথে লড়াই করবো যতক্ষণ ও আন্না মুহাম্মদর তো হইদালতের কালিমা পাঠ করবে ততক্ষণ পর্যন্ত তাদের বুদ্ধ লড়াই করতে রসুলকে আদেশ করা হয়েছে কিন্তু আমরা যদি দেখি তাহলে ইতিহাস আমাদের সামনে প্রমাণ করবে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রসোল্লাহ সালিউসাল্লাম জীবনে যতটি লড়াই করেছেন প্রত্যেকটি লড়াই ছিল আত্মরক্ষামূলক ইমানকে বাঁচাবার জন্য ইসলামকে বাঁচাবার জন্য আল্লাহর ক্যালিমাকে বলন্দ করার জন্য কখনো রসুল সাল্লিউসাল্লাম জবরদখলের জন্য কোথাও আক্রমণ করেন নাই কোথাও তিনি ফাঁসাদ সৃষ্টি করেন নাই বরং আপনারা জানেন যে মোতার যুদ্ধ সংগঠিত হয়েছিল রোমীয় বাহিনীদের বিরুদ্ধে সেই যুদ্ধে সূচনাই ছিল রসুলসাল্লা একজন দূতকে তার হত্যা করেছিল এই হত্যার প্রতিবাদে মিশন পাঠিয়ে রসুল সাল্লুসাল্লাম অসিয়ত করে বলছেন যাও তোমরা যখন যাচ্ছ প্রথমেই তাদেরকে দাওয়াত দেবে তো হইদরেছে আলতের তারা যদি দাওয়াত মেনে নেয় তাহলে তারা তোমাদের ভাই আর তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না এটা ছিল মুহাম্মদুর রাহমতুল্লা সাল্ল আর নির্দেশনা জেহাদ কেমন পর্যন্ত বাকি থাকবে যুদীয় দর্শকবৃন্দ আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ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 পুনরায় আপনাদেরকে আপনাদের এই প্রিয় ভবনে স্বাগত আমরা আলোচনা করছিলাম যে ইসলামের সর্বোচ্চ শিখর জিহাদ কিন্তু জেহাদ নিয়ে যেন কোনো প্রকার ফাসাদ ও বিপর্যয় না সৃষ্টি হয় সে ব্যাপারে আমাদেরকে جتنبان حوتهم الله رب العالمين بلشن واعدوا لهم ما استطعتم من قوة الى آخر الله تم را پرستوطي گرهن کرو کہ جه پرستوطي چھاڑا قخنو خط کرو فساد سشتی کرا منوش خطا کرا بماواجی کرا اگلی اسلامیر مول دابیر انتر بگتو خوتے پارے نا شو ترنگ اسلام جه کی شتا اما در که منوشیر شامل تولی در এবং আমাদের কর্মের মধ্য দিয়ে শুধুও দর্শকবৃন্দ এরপর আলী সাহাবিকে বললেন আমি কি তোমাকে বলবো এই সব কল্যাণগুলি নিয়ন্ত্রককে মালিকে কে তোমাকে এই নিয়ন্ত্রণ করে থাকে সাহাবি বলেন যে হ্যাঁ আর রসলাল্লাহ বলুন তখন সাল্লাহ আলী আসসাল্লাম বললেন সেটা হচ্ছে জবান জবান এমন একটা জিনিস যার মাধ্যমে ডিক্লার না দিলে একজন মানুষ মুসলিম বলেও পরিগণিত হতে পারে না জামান এমন একটা জিনিস যার মাধ্যমে মানুষ ইমানের ভিতরে প্রবেশ করে ইসলামের ভিতরে প্রবেশ করে আবার এই জবানের কারণে তার মুখের কারণে তার কথার কারণে সে আবার ইসলাম থেকে কোনো বেরিয়ে চলে যায় এজন্য জবানকে নিয়ন্ত্রণ করতে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহর প্রতি ইমান আখরাতের প্রতি ইমান একজন মানুষকে সংযত করে একজন মানুষকে নিয়ন্ত্রণ করে একজন মানুষকে যাচ্ছে তাই বলতে দেয় না তাকে কন্ট্রোল করে এই জন্য আল্লাহর প্রতি যেন ভালো কথা বলে তার জবান তারা ভালো কথা বের হয় আউিয়াসম অথবা চুখ থাকে জবান তারা অবান্তর কথা বলা যাবে না এজন্য রসুল সাল আলীসাল্লাম অন্যত্র বলেছেন একসর মায়ুদ মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে প্রবাস করাবে দুটি তার একটি হচ্ছে এলফাম তার জামান আটটি হচ্ছে তেল ফর্জ এবং তার লজ্জাস্তান জমান এবং লজ্জাস্তান মানুষের ভিতরে যত চিন্তা চেতনার উদ্রেক হয় মানুষ সেটা প্রকাশ করে জবান দিয়ে মানুষের রাগ ক্রৌধ সবকিছুর বহিঃপ্রকাশ জবান দ্বারা ঘটে আবার মানুষ আল্লাহর হেমদ ও সেনা আল্লাহর তস্বি তহমিদ তহলিল জবান দ্বারাই করে থাকে আল্লাহর বরত্বের ঘোষণা মানুষ জামান দ্বারাই করে থাকে সুতরাং এই জবানটা নিয়ন্ত্রণ বড়ই জরুরি একজন আল্লাহরবুল্লাহ আলম বলছেন ম্যাল ফিজুমিন কৌলিন সম্মানিত লেখক ফেরস্তা রয়ে গেছেন আপনি যা বলবেন রেকর্ড হয়ে যাবে সব লেখা হয়ে যাবে সুতরাং রসু বলছেন সবচেয়ে বেশি নিয়ে যাবে তারপর খেত এই খ্যাত যদি আমি ভালো ফসল করি তাহলে ভালো ফসল নিয়ে আমি ঘরে উঠব আর যদি আমি খারাপ ফসল করি তাহলে খারাপ ফসল নিয়ে আমাকে ঘরে উঠতে হবে ঠিক একজন মানুষ তার জবান তারা যদি ভালো কাজ করে তাহলে সেই জবান তাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে এবং তার ফসল ভালো হবে আবার যদি সে খারাপের দিকে ধাপিত হয় তাহলে কিন্তু মানুষ খারাপ নিয়ে কেয়ামতের মাঠে উঠতে হবে ওলা হুয়াবিল্লা আমরা জানি আল্লাহ সুবাহান নিজেই বলেছেন কেয়ামতের দিনে জামান যাতে টাল্টি পাল্টি না করতে পারে সেই জন্য জবানকে বন্ধ করে দিবেন। কথা বলার শক্তি দেবেন পা দুটি সাক্ষী দেবে জামান করবে টাল্টি করবে ছয় নয় করবে বোঝাবার চেষ্টা করবে সেটা সম্ভব হবে না যে আল্লাহ রবাহ আলমিনে কথা বলার শক্তি দিয়েছেন সে আল্লাহ রবাহ আলমিন হাতকে কথা বলার শক্তি দেবেন সে আল্লাহ রবীন্দ্র পা কথা বলার শক্তি দেবেন হাত কথা বলবে পা সাক্ষী দেবে সুতরাং আপনি আমি আল্লাহরি বিশ্বাস করে আমাদের আমাদেরকে আমরা সংযুক্ত করার চেষ্টা করি না হলে কিন্তু ধ্বংস অনিবার্য হয়ে যাবে রসুলসল্লাহ আলী সাহাবি মুহুআ আর কে একাধিক কল্লাদের কথা বললেন ইসলামের বুনিয়াদের কথা বললেন ইসলামে এক্সট্রা কিছু বললেন যে বললেন জেনে রেখো এই সবটাই নিয়ন্ত্রণ করবে কিন্তু জবান জবান যদি ঠিক থাকে সবটাই ঠিক থাকবে এই জন্য রসুলাম তার জবান ধরে বলছেন তুমি এই জবানকে অবশ্যই সংযত করে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে শুধুও দর্শক বৃন্দ এই যে জবান এই জবান দিয়ে তো আমরা সর্বনাশ করি মানুষ তার জামান দ্বারা অবান্তর কথা বলে অশ্লীল কথা বলে জামান দ্বারা সব উল্টাপাল্টা করে সে নিজেই ধরা খায় এর জন্য রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বুহারের মধ্যে বলছেন মনসাকাতা সালিমা ওমান সালিমা রাজা যে ব্যক্তি চুপ থাকলো সে নিরাপদ থাকলো ওমান স্যালিমা নাজা যে ব্যক্তি নিরাপদ থাকলো সে নাজ পেয়ে গেল মুক্তি পেয়ে গেল কাজেই জবান যত বেশি চলবে তত বেশি হিসাব দিতে হবে জবান যত বেশি নিয়ন্ত্রণের ভিতরে চলবে তত বেশি আপনি মঙ্গলের ভিতরে থাকবেন এর জন্য জবানকে সবসময় আল্লাহর জস্কার তসফি তাহ লিলের ভিতরে আপনাকে ব্য করতে হবে কখনো যেন জবান অন্যায়ের দিকে ধাবিত না হয় শুধুও দর্শক বিন্দু জবান মন একটা জিনিস যে জবান দ্বারা মানুষ আল্লাহর সানে অবান্তর কথা বলে ফেলল বেলা আল জ্ঞান নেই অজ্ঞতা নিয়ে আল্লাহর সম্পর্কে অবান্তর মন্তব্য করে ফেলল অথচ আল্লাহ রবাহিন বলে দিয়েছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলিও না আল্লাহ সম্পর্কে বক্তব্য দিতে গেলে আপনাকে অবশ্যই দলিল প্রমাণ সহ যা সত্য যা নিরেট যা খাঁটি যা আল্লাহ রবুল্লাহ আলমিনের জালত ও কদরত এর শান অনুযায়ী হবে তাই বক্তব্য দিতে হবে এর চেয়ে বেশি বলা যাবে না যেমনটি হাদিস কোৎসির ভিতরে আসছে রসুলসল্লা আনী আসসাল্লাম বলেন মনি আদম আমাকে কষ্ট দেয় আমাকে গালি দেয় তারা আমাকে গালি দে কেমন করে যে তারা এই যে যুগকে গালি দেয় কারণ যুগের আবর্তন বিবর্তন তো আমি গোঠায় থাকি তাই তারা যেন আমাকে আর তারা আমাকে কষ্ট দে যে তারা এমন কথা বলে যে আমি নাকি সন্তান গ্রহণ করেছি এটা তো আমার সানে বড়ই কষ্টকর আমার সেই বড় তিক্ত কথা যেটা আমি বরদাস্ত করতে পারি না এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমে এহেন অবান্তর বক্তব্য যারা দেয় তাদেরকে কাফের হিসেবে আখ্যায়িত করে বলেছেন আসা। যারা এ ধরনের বক্তব্য দিয়েছে তাদেরকে আল্লাহ কুফুরির মধ্যে নিক্ষেপ করেছেন সুতরাং মানুষ জবান দ্বারা আল্লাহ সম্পর্কে অবান্তর কথা বলে কুফুরিতে নিপতিত হয়ে যেতে পারে শুধুও দর্শক বৃন্দ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জবান দ্বারা মানুষ মিথ্যা সাক্ষী দেয় আর মিথ্যা সাক্ষী সর্বৌতভাবে হারাম আল্লাহ রব্বুল আলমিন এবাদুর রহমান যারা তার খাঁটিবন্দা তাদের সিপত সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুণা সম্পর্কে বলবো তখন রসুল বললেন সবচেয়ে বড় কবিরা হচ্ছে আল্লাহর সাথে দুই নম্বরে বললেন وعقوق الوالدين بيتما ترনা ফরমানিকরা আর তিন নম্বরে বললেন والشاهাদাতু যুর আও কওলু যুর মিত্তা কথা বলা الله عليه দেও এটা সবচেয়ে বড় গরহিত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বক্ত বুদ্ধি ছিলেন সাহাবী বলেন কান মুত্তাকিয়ান রাসূল টেক লাগিয়েছিলেন যখনই কথা বলছিলেন সুজা শক্ত করে যখন বলতে লাগলেন সাহাবরা বলেন লই তহ সাকাত আহ রসুল যদি চুপ হতেন নীরব হতেন এত কষ্ট এত শক্ত করে রসুল ইসলাম বলতেছেন শুধুও দর্শক বৃন্দ কথার মাধ্যমে মানুষ এভাবেই আপনার সে নিজেকে বিভ্রান্তকর কথাবার্তা বলে ফেলে সাক্ষী দিয়ে থাকে শুধুও দর্শক বৃন্দ আমরা যদি তাকাই তাহলে দেখতে পাব এই কথা দ্বারা জবান দ্বারা মানুষ জাদুমন্ত্র পাঠ করে থাকে জাদু মন্ত্র হচ্ছে সাতটি ধ্বংসাত্মক বস্তুর একটি বরং এই জাদু মন্ত্র পাঠ করা এটা হচ্ছে কুফুরি আল্লাহরী করেন নেই বরং কুভুরি করেছে শায়তান মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে জাদু এটি মারাত্মক যা মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে আর ইসলাম সর্বৌতভাবে সেটাকে নিষেধ করেছে অনুরূপভাবে কজফুল মহসানাতবী নারীর প্রতিবল আলীকে যথার্থই বলেছেন আমি কি তোমাকে এই মর্মে বলবো যে সব কুলির নিয়ন্ত্রককে আপনার সমস্ত ভালো কাজ সমস্ত কল্যাণের কাজ আপনাকে করে দিতে পারে জবানটা যদি কল্যাণের প্রতি পরিচালিত হয় আর সকল কল্যাণকে অকল্যাণে পরিণত করতে পারে এমনকি আপনাকে কুফুরির দরজায় পর্যন্ত নিয়ে যেতে পারে আপনার জবান এজন্য জবানকে নিয়ন্ত্রণ করুন সত্যের পথে ফিরে আসুন ইসলামের মৌলিকত্বকে উপলব্ধি করুন অপরকে আপনার জবান তারা কষ্ট দিবেন না গালি দেবেন না অপরের মন্দ বলবেন না পরনিন্দা করবেন না পরচর্চা করবেন না আপনি বেঁচে যাবেন আপনি বাঁচবেন সমাজ বাসবে তে আসুন সত্য আমরা উপলব্ধি করি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে অত্রহাদিস মনমবাণী বুঝে কল্যাণকর সমাজ গঠনের তৌফিক দান করুন कख कैक फोटा पानी एकजुर् तृष्णा मेटाते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 सबचे गुपून फेचि मुक्त हस्ते दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं प्लीज टी मानवतार समाधान আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দি বি সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানো ঠিকানা আই আর এ ফাইভ আলট্রায়ান ব্যাংক কোয়াড্রন ইউকে পোস্ট কোড বি 1 5 1 টি এইচ শর্ট কোড 300083